স্মিল হি রহিহি অ কোল ইনলসলিম আলাইকুম রহমতুল্লাহ বকাত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 فقد قال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ويقبلون ما جاء به الكتاب والسنة والإجمع من فضائلهم ومراتبهم ويفضلون من أنفق من قبل الفتح وهو سلح الهدائبية وقاتل على من أنفق من بعد وقاتل ويقدمون المهاجرين الأنصار ويؤمنون بأن الله قال لأهل بدر وكانوا ثلاثا مئة وبزاعة عشر রসূল্লম কাল আশা সৃষ্টি করেছেন আমাদের হৃদয়ত দান করেছেন সালাহালাম নাজী মহম্মসুলের পর যার সাথে সঙ্গীগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এবং রসুলগণের পরে ধারাবাহিক আলোচনা আজকে পর্ব নম্বর হচ্ছে বিষয়বস্তু হচ্ছে সাহবাই ফজিলত এবং আহলুসন্না অল জামাতের তাদের ক্ষেত্রে ভূমিকা বা বিশ্বাস এবং তাদের একের অন্যের ওপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত মর্যাদা বা ফজিলত আর তারপরে আহলিস জামাত সাহাবাইকরামদের সম্পর্কে কি বিশ্বাস রাখেন আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে সমস্ত সাহাবাইকার এক মর্যাদার নন বরং একজনের আর একজনের ওপর শ্রেষ্ঠত্ব বা ফজিলত রয়েছে কারণ এই কিতাবে আহলে সুন্না এবং জামাতের আকিদা বর্ণনা করা হয়েছে শুরুতেই এই কিতাবে রয়েছে এই হচ্ছে আহলে আহলাত জামাতের আল্লাহবুল আলমের সম্পর্কে আর কানে ইমান ইসলাম সম্পর্কে তারপরে আসমা সেবা তহিদুল আসমা সিফাত যে বিষয়গুলি ধারাবাহিক আলোচিত হয়েছে শেষ দিকে সাহাব আলামদের সম্পর্কে আলে বাই সম্পর্কে উম্মাহাতুল মামি সম্পর্কে এসব বিষয়গুলি এবং এই উম্মত সম্পর্কে এইসব আলোচনা হয়ে এই কিতাব শেষ হবে আহলি সুন সম্পর্কে বলছেন যে পরান এবং সন্ন্যায় আর এজমাতে যেই ফজিলতগুলি বর্ণিত হয়েছে পর সন্ন্যায় বর্ণিত হয়েছে এবং তার উপর এজমা হয়েছে তাহলে এখানে তিনি বলতে চেয়েছেন যে দিন ইসলামের উৎস হচ্ছে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 এক দল হচ্ছেন যারা অগ্রণী জি প্রথম সারির প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন যাদেরকে সাবেক আর কিছু সাহাবে যারা পরবর্তীকালে কিছু বিলম্বে इसलमाम ग्रहण कर पूर्व जरा अल्लाह जेहदिहन सम्पद बो निजर मेहनत परिश्रम व्य कर जेहदिशी जेहद कर दीक सबकि धिर आगे अल्लाह जरा सशस्त्र जी हादरे आगे कख कत साल ष हिजड़ीते द्वित हिजड़ीते कंजी हाद हिल तृत्य हिजड़ीते চুর্থ হিজড়িতে যেটাকে বলা হয়েছে যে বড় কোনো জেহাদের এ নেই কিন্তু বদরে তারা এসে আবার ওহদে প্রতিশোধ নিয়ে তাদের বদরে আবার এসে প্রতিশোধে ছিল এজন্য প্রস্তুতি ছিল সাহবাহীকরামদের আর তারপরে পঞ্চম হেজড়িতে হলো খন্দক। जेहद कर जमीस्त सहबाइक जरा इसलम ग्रहण कर दिन खेदमत कर आहलिस्ल जमिलत दान कर श्रेष्ठत दिए थके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 এখানে বিজয় সেটা হচ্ছে মক্কা বিজয় সম্পর্কে সেটা হচ্ছে মক্কা বিজয় সম্পর্কে কিন্তু যেটা একটা সুরাত জানা আছে আর না হলে কারোর কাছে কোরআন থাকলে বের করে সুরাতুল ফবিস পাড়ার সুরায় আহকাফ সুরায় মোহাম্মদ আর তারপরে সুরাতুল তারপর সুরা গুজরাত জি এই সুরাতুল ফের প্রথম আয়াতটা কর্মখস্থ আছে নসর যখন আল্লা সাহায্য আসবে অলফ এবং বিজয় আসবে আর এখানে রয়েছে তোমাকে আমি আয়াত তার দুই বছর পূর্বে নাজল হয়েছে মক্কিজা অষ্টম হিজরিদে ঠিক না এই আয়াত নাজল হয়েছে হদাইবে সন্ধের সময় হদাইবে আর সন্ধের এই জন্য এই সুরাতে রয়েছে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 ক্ষেত্রে যারা এই গাছের তলায় তাহাতার সাথে আল্লাহ ওই সব মোহামেন্ট রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন গাছের তলায়। এই সুরাতি রয়েছে ইন্নাল্লাহ নিশ্চয় হেন তোমার সাথে এখানে এই যে হদ সন্ধিত এখানে হদেব প্রান্তে যারা বায়াত করছে তারা যেন আল্লাহর সাথে বায়াত করছে তোমার সাথে শপথ করা আল্লাহ সাথে শপথ জি এগুলি ক্ষেত্রে আয়াতের বেদাতি আর সন্নাতি যারা সৌর সাল্লাহ নিয়েছেন জি হ্যাঁ আর খোলাফে খোলাফের আশেদিন বা যুগে যুগের খোলাফারা খলাফের আশেদিন না হইলেও বনমাই খোলাফারা আব্বাসী খালিফারা এইরকম ওসমানী খালিফারা যে কোনো যুগের খালিফারা যতদিন পর্যন্ত খেলাপত ছিল খালিফারা দেশের গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে নিতেন ব্যাত নেতেন আর আলহামদুলিল্লাহ সৌদি আরব এটা এখনও বহাল আছে তাই না জি হ্যাঁ বড় বড় যার নেতৃস্থানীয় ব্যক্তি আমির অমারা অলামা বড় বড় অলামা আর তারপরে এখানে যারা ওইরকম বিভিন্ন নেতৃত্বে বা প্রশাসনের নেতৃত্বে রয়েছে তারা যখন নতুন কেউ শাসন ক্ষমতায় আসেন বাদশাহেব হোক অথবা আবাদ সার যার স্থলে ভিস্ত তারা তাদের হ্যাঁ সাথে কি করেন তারা বায়াত হয়ে থাকেন জি তাহলে এখানে বলছে মান মিন বিজয়ের পূর্বে যারা খরচ করেছে তাদের ওপর প্রাধান্য দিয়ে থাকেন ফজিল দিয়ে থাকেন আহ সাল জামাত ওইসব সাহাবাহামকে যারা হ্যাঁ যারা বিজয়ের বিজয়ের পরে যারা বিজয়ের হ্যাঁ বিজয়ের পরে যারা ইসলাম ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাস্তায় মেহনত করেছে পরিশ্রম করে জাহাদ করেছে তাদের উপর বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণকে মতে ও হুদ এটা হচ্ছে হুদ সন্ধি হুদের সন্ধিকে এখানে বিজয় বলা হয়েছে তাহলে এই এই কথাটি থেকে নেওয়া হয়েছে যে সমান হবে না ওরা যারা বিজয়ের পরে কি করেছে খরচ করেছে এবং জেহাদ করেছে তারা ওইসব লোকদের যারা মান মানি যারা বিজয়ের পূর্বে খরচ করেছে এবং সশস্ত্র জেহাদ করেছে তাদের এই এই বিষয়টি কোন সুরাতে রয়েছে না এই সুরে হাদিদে রয়েছে এই কথাটি কথা রয়েছে সুরাত দেখেন কার কাছে করান আছে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 পরে যারা খরচ করেছে এবং জেহাদ করেছে ওরা যারা বিজয়ের পূর্বে ইমান ইসলাম নিয়ে এসেছে এবং খরচ করেছে জেহাদ করেছে তারা আজম ও দারাজাত মর্যাদাদের থেকে বেশি উঁচা বেশি উঁচা কাদের চাইতে মিনাল্লিন আনফাকু ওই সব সাহাবীর চাইতে যারা খরচ করেছে মিমবাদ ও পরে কিসের পরে বিজয়ের পরে ও কাতালু এবং জেহাদ করেছে এই আয়াতের তাহলে মিনকাবল ফাথে বলা হয়েছে বিজয়ের পূর্বে এইটি কোন বিজয় এটি হচ্ছে হদেবের সন্ধি যদিও এই বিষয়ে মুফাসরিনের আর একটি মত রয়েছে কিন্তু আসলে দুই আয়াতের ক্ষেত্র দুটি সুরে ইজাজ নাসুরের বিজয় হচ্ছে মক্কা বিজয় ফাতে মক্কা जये विजय बोलते गये गवेश मूलक ना बोलने विजय मैंने मक्का विजय मसूर तुम्हें आसिक कथा হুদাই বিহার সন্ধিকে বিজয় কেন বলা তার অথচ একটা কি ছিল প্রথম ছিল যে দশ বছরের জন্য চুক্তি হলো দশ বছর জন্য চুক্তি হলো মক্কার লোক মদিনা মুসলিমদের ওপর কোন রকমের আক্রমণ করবে না আর মুসলিমরা মক্কার লোক কোন আক্রমণ করবে না ঠিক আছে দশ বছর চুক্তি হলো আর একটি যখন এই রকম চুক্তি হয়ে গেল তখন স্বাধীনভাবে লোকেরা তাদের ইসলাম গ্রহণ করেছে ওদের বাড়িতে যাতায়াত করতে লাগলো মোদিনাই কাফের কিন্তু যাই আমার ভাইকে দেখা আসি আমার বাপকে দেখে আসে আমার ছেলেকে দেখে আসি হ্যাঁ আমার মা বন চলে গেছে দেখে আসি আচ্ছা আসে ওরা অমুসলিম কাফের মক্কার এদের বাড়িতে চলে আসে এদের এখানে যখন আসে ইসলাম শিখার সুযোগ পেয়ে যায় এরা ইসলামের দিকে একবার বাডিতে ইসলাম গ্রহণ করে নেই হ্যাঁ এদের দাওয়াতে এদের আখলাকে এদের চরিত্রে ওদিন সেই ইসলামিক সমাজ দেখে ইসলামটি আকৃষ্ট হয়ে যায় আর যদি ইসলাম খবর কেউ নাও করে তো যে কট্টরপন্থী ছিল ইসলামের চরম শত্রু ছিল শত্রু তারা হ্যাঁ নম্রতাই রূপান্তরিত হয়ে যায় এটাকে সবচেয়ে বড় বিজয় বলা হয়েছে ওনা আসে এরাও যায় আবার মুসলিমরাও কারণ নিরাপদ এখন মক্কায় যেতে পারবো সন্ধে হয়ে গেছে হ্যাঁ তারপরে যায় যাওয়ার পরে মক্কায় আত্মীয়স্বজনদের বাড়িতে যায় যাওয়ার পরে এক একা ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেয় এই যে যাতায়াতের একটা সুযোগ সুবিধা হয়ে গেল সেটা হচ্ছে মনে হচ্ছে যে আহ মানে নথি স্বীকার করতে যেটা বলেছে নী স্বীকার করতে হয়েছে কাফরে কাছে কি একটা পয়েন্ট ছিল তার মধ্যে যে যদি কোন মুসলিম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 মেনে নিতে পারি না মানানোই মুশকিল যে মেনে আল্লাহ যখন নতী স্বীকার করবে তখন আনন্দিত হবে কিন্তু আল্লাহ যে এটা হেকমারে হেঁচে রহস্য রেখেছে আর যেটা ওরা জানে না যে ষষ্ঠ হিসেবে হতে এবার সন্ধি আর ওরাই চুক্তি ভঙ্গ করবে দুই বছর আল্লাহ তো সব জানছেন ওরাই চুক্তি ভঙ্গ করবে মুসলিমদের মিত্র করে আর তারপর তিন দিনের মধ্যে ফিরে বেরিয়ে যেতে হবে আর অস্তর নিয়ে আসতে পারবে না থাকলে লুকানো থাকবে জি যাই আর ওদি সন্ধির বিস্তারিত যাচ্ছি না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 আর তারপরে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে হয়তো সপ্তম হিজুরিতে কিন্তু না তারপরে যান জন্য প্রথম ইসলাম গ্রহণ করেছে আর তারপরে তখন অন্তরে ইমান শক্তিশালী হয়েছে তাদের জি যারা অধিকাংশই হনানের যুদ্ধে যখন তীরের বর্ষণ শুরু হইলো হ্যাঁ হাওয়াজে তখন সব এমন ভাবে ছত্রভঙ্গ হয়ে গেল যে ভালো ভালো সাহাবাহাম বিব্রত হয়ে তাদের দেখা দেখি যে না আর টিকা না মনে হয় এরাই আসলে প্রথম খানে পরাজয়ের কারণ হয়েছিল আর তারপরে রাসুলাম সামনের দিকে বাড়ছেন আর এলাই আল্লাহ কোথায় যাচ্ছ তোমার ফিরে সাহাবাই সাহাবাহাম যারা খাটি সাহাবাহাম চিন্তা করেছো কথা তো ঠিকই আমরা যাচ্ছি কোথায় পালিয়ে এরা তো সব নিউ মুসলিম এরা পালিয়ে যাচ্ছে আমি পালিয়ে যাবো রাসুল্লা সাহা পিছন থেকে ডাক দিচ্ছেন আর আমরা পালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসলেন আবার যুদ্ধ শুরু হয় যে তোমাদের মনে মনে একটা গর্ব হয়েছিল দশ হাজার যেমন কিন্তু দশ হাজারে না যে আমরা পুরাতন খাঁটি মুসলিম কয় হাজার আর মুসলিম এক্ষি মক্কাবিজয় হয়েছে আর ওখান থেকে মাত্র দশ পনেরো দিন হয়নি আর যুদ্ধ চলেছে দুটি দল রয়েছে একটি হচ্ছে মহাজের আর কি হচ্ছে আনসার মহাজে বলা হয় যার মক্কা থেকে মোদী নাই হেজুরত ঘর বাড়ি সবকিছু ছেড়ে ধন সম্পদ সব ছেড়ে এসছে জান বাঁচাবার জন্য না ইমান রক্ষার জন্য এবং রাস্তাগুল্ সাহায্য করার জন্য এক নম্বরে আর পরে তখন যানের বিষয়টি মানুষের একজন মমিনের আর আনসার যারা মহাজারদেরকে আশ্রয় দিয়েছে মদিনেষ্ঠ তো কার রয়েছে আলোচনা কাছে আনসার আনসারদের তুলনায় শ্রেষ্ঠ কেন এর কারণ যদি জিজ্ঞেস করে তাহলে মৌখিক বললে হবে কেন আপনি মহাজরিনকে কি করে মক্কায় আর লোকদের কি করে মুদিন দিচ্ছেন আপনি বলছেন আল্লাহ রে তে মহাজের আনসার কথা বলেছেন সেখানে আগে মহাজির তারপরে মিনাল মহাজারিন যদি দেখেন ওই রকমই লিল তারপর আরো বিশ্বাস করে আহ্নতাল জামাত যে বদরে যারা অংশ নিয়েছিলেন তাদের সংখ্যা ছিল ওয়াকান ও সালা সামিয়া তিনশোর অধিক মানে তিনশো অথবা চোদ্দ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 হে বৌদরের মুজাহিদিনরা তোমরা যা আমল করো কর্ম করো আমল করো এর মানে এই নয় যে জাকাত দেওয়ার না দাও এর মানে এই নয় যে হজ করার নাই করো আর শ্যাম পালন করার না করো এটা অর্থ নয় আসলে শেখ সাহুল এর কি ব্যাখ্যা করেছেন ওনার ব্যাখ্যাতে আপনাদের শোনাচ্ছি এবং তিনি নকল করেছেন কথাটি গুরুত্বপূর্ণ তাহলে ছিল তেরো জন এ মালুম আা চাও তোমরা আমল করো গাফার তোমাদেরকে ক্ষমা করে দিলাম দিলা আল্লাহ আল্লাহ সবকিছু জানেন কিনা আল্লাহ যেমন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যতে আমি আপনি যে কতদিন না জানেন না। তো আল্লাহ যার সম্পর্কে জানেন যে এই লোক জীবনে আমাদের সবার সম্পর্কে আল্লাহ জানা আছে কিনা যে আমরা কে জীবনে একক্ত হক নামাজ ছাড়ব না আর কে আছে যারা পাকা খুব নামাজ এখন তাহার পড়ছে একসময় কে নামাজ ছাড়িয়ে দেব এটাও জানেন কিনা আল্লাহ এবার তাহলে বুঝে গেছেন কেন আল্লাহ ঘোষণা করেছেন যা আমল করো করো আমি মাফ করে দিলাম আল্লা জানছেন যে এই জন এই যে মুজাহিদিন এরা আগামীতে এমন কোন আমল করবে না যেটা যাওয়ার কারণ হয়। এমন কোন কাবিরা গোনা করবে না যেটা জাহান যাওয়ার কারণ হয় অথবা এরা কেউ হ্যাঁ ফরজ কেউ পরিত্যাগ করবে না ফরজ কেউ ঘাটতি করবে না জি সুতরাং শেষ পরিণাম कोरो कोरो। एर जी एक दो। कारो अधिकार नहींना के बुजता हैन्नार आलोक एवं सलाफ देर दृष्टिभंगी नेलाफी बुझे कार विश्वास जम বিশ্বাস ইমাম ইবিনুল কাইম থেকে সাহেব করছেনমের কল বলছেন তিনি পৃষ্ঠার ষোলো প্রথম খন্ড পৃষ্ঠার ষোলো কিতাবটি আমার কাছে আছে লাইব্রেরিতে বলছেন আসকাল বলছেন যে অনেক আলেমদের কাছে বা মুসলিমদের কাছে এই বাক্যটির অর্থ বড় মুশকিল জটিল হয়েছে কোনটা এ যা চাও তোমরা আমল করো কর্ম করো ফাকাত গাফার তা তোমাদেরকে ক্ষমা করে দিলাম মানে আপনাদের যদি বলা হয় যে আপনারা যা ইচ্ছা তাই করেন সব মাফ তো আপনারা সাধারণ জ্ঞানে কি বুঝবেন নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর রাখি এবার গরমের দিন তাহলে রোজা রাখি না রাখি তো মাফ হয়ে গেছে তা নাই না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 মৃত্যুবরণ করে জনুভ এই না যে কোনো গুণায় হবে না তারা হ্যাঁ তাই বলছেন যে হ্যাঁ হতে পারে কাদি ও কারিফোন মা ও কারিফো হো গাই রহমিনা অন্য অন্যদের যেমন ভুল ভ্রান্তি হয় গুনা হয় হতে পারে তাদের কিন্তু গুণা হলে গুণার উপর অটল থাকবে না হ্যাঁ হবে এটাও জানেন কিনা আল্লাহ তো আল্লাহ ওই সাহবাই খেরা যারা বদরের অংশগ্রহণকারী তাদের সম্পর্কে তা জানতেন আলিহা তবে আল্লাহ তাদের যদি ভুল ভ্রান্তি হয়ও। আল্লাহ তাদেরকে গোহার ওপর পাপের অটল রাখবেন না শক্তি সামর্থ্য তৌফিক দেবেন হাসান আকির যে তমু আসারা জলে গোনা সেগুলোকে মুছে দেবে কারণ কোরআন হাসান ইউজ হবে না সৈয়াদ নিশ্চয় নে মুছে দেয় মিটিয়ে দেয় আহলে সোনা করে আর জাহান নামে না ওই সমস্ত সাহাবাহীরা বাতাদের মধ্যে কোন একজন যারা বায়াত করেছে রাসুর সলায় হদেবের সন্ধি তা হদেবের সন্ধিতে কত লোক ছিল চোদ্দশোর বেশি ছিল বলছেন কেমন আখবর বিহীন সরজামানিম সাল বলেছেন এই কথাটি একটা হাদিস থেকে নেওয়া হয়েছে এক তারা জাহান্নে যাবে না যারা হতে এবার শুনতে দুই নম্বর যে আল্লাহ তাদের ওপর রাজি হয়ে গেছেন আল্লাহ তাদের রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর ওপর রাজি হয়ে গেছে আল্লাহর নিয়ামত পেয়ে বা হয়ে যাবে জি জানাতে বর জখ রাজি হয়ে গেছে আর জান্নাতে তারা রাজি হয়ে যাবে এই কথাটি রয়েছে কোরআনে কেরিমে তাই না ইদিবাই যারা আল্লাহ ওদের রাজি হয়ে গেছেন ওয়াকানিয়া এদের সংখ্যা চোদ্দশোর বেশি ছিল আর যে বিষয়টি বললাম আহাদনায় যারা গাছের তলায় করেছে তারা কেউ জাহান নামে যাবে না এটি আপনাদেরকে সম্পর্কে বলেছেন এ হাদিস দুই হাজার চারশো ছিয়ানব্বই বলছেন বদরি সাহাবাইকার সম্পর্কে বলা হইল সেটা সহি হাইনের হাদিস বোখারি মুসলিম হাদিস রয়েছে হাতে বিবিন আবিবাল তার ওই যে চিচি পাঠানোর ঘটনা আছে। তার কোন আত্মীয় মক্কা ছিল না হ্যাঁ পরিবার ছিল কি করেছিলেন একটু দেখাশোনা করে সে যেন্লাহ কখন কি করতে চাইছেন সম্পর্কে একটা মহিলাকে চিঠি সম্পর্কে ওই হয়ে গেল চিঠিটা নিয়ে আসা উদ্ধার করে ওই মহিলা নিয়ে যাচ্ছে মহিলা নিয়ে যাচ্ছিল মক্কায় আর তারপরে সাহাবিরা বলছেন গর্তন উড়িয়ে দি রসুল্লাহাম বলেন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 এটা আজকালকার জামানায় যদি করা হইত দেশ্রোহিতা ঠিক কিনা একটা দেশের আরেক দেশের সাথে যুদ্ধে কি বলেছিলেন্লা ইতাল তোমরা যা আমল করো করো ফাকাত দিলাম আল্লাহ আসমান থেকে বলে দিচ্ছে এই কথাটা যে সাহাবি কে রসুরাহ সাল্লাম জান্নাতি শাড়ি পুড়িয়েছে আগের গুলি তো হয়ে গেল বদরিরা জান্নাতি যারা দেবের সন্ধিতে হাজির হয়েছে জান্নাতি ঠিক না তারপরে নাম ধরে ধরে যেসব সাহাবাহিক এরাম উল্লাম সার্টিফিকেট দিয়েছেন সাক্ষী দিয়েছেন ওরা ওরা জান্নাতি তাদের সম্পর্কে বলে লেমান ওই সমস্ত সাহাবাইকার সম্পর্কে যাদের সম্পর্কে রসুর উল্লা সালাম সাক্ষী দিয়েছেন যেমন কালা আসারা কালা আসারা মানে আসাম ও বসারা ডাবি কেউ নাম বলতে পারেন হুম। দেখি দশজন সাহাবিন রহমান সাদি অবকাশ জি আর একটা বাকি আছে না কাছাকাছি সাদের কাছাকাছি ওমান রাজি আল্লাহ ভগ্নীপতি জি সইদিব আমরিবনে নো ফাইল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 ওই কবিতাটি যাতে কবিতা কার্বিকা মুখস্থ করা খুব সহজ দু লাইনের শুধু কবিতা আছে ছন্দ ছন্দে তাড়াতাড়ি মুখস্থ থাকে ঠিক না জি তো আশার মুবাসা হয়ে গেল জি তারপরে বক্তাগজন এছাড়া অন্য নারো সাহবাই কেন যেমন একজন সত্য জন বিনা হিসাবে জান্নাত যাবে তখন কে ছিল সেটা ওকা সাহেব কেতাবত্তি বলছেন ওকা সাহেব হসন ওদুল্লাহ জালানি মেনু বিনা হিসাবে বিনা আজবে জান্নাত তাহলে আন্তঃ মিনহু জি হ্যাঁ এইরকম বেশ কিছুকে তাকে জানাতের সার্টিফিকেট দিয়েছেন বা সাক্ষী দিয়েছেন তার সম্পর্কে এই জন্য ছেড়ে দিয়েছেন বেমাতা বেহিন এখানে আগের আলোচনার আগে বাকি সাহেবের কেরাম সম্পর্কে কি বলবেন তাহলে যাদের সম্পর্কে নাম ধরে ধরে সার্টিফিকেট দেননি আর এ কথাও বলেননি যে তারা বদরিও না আর তারা হ দেবের না। তাহলে তাদের সম্পর্কে কি বলবেন হ্যাঁ এই বিষয়টা জেনিত হ্যাঁ হদিয়াল জি তাদের সম্পর্কে কি বলবেন ওর জন্য নাম ধরে সার্টিফিকেট ওই সাহাবির জন্য যার জন্য রসুল নাম ধরে ধরে সার্টিফিকেট দিয়েছেন আর যার জন্য নাম ধরে ধরে দেননি আর তারা বদরি সাহাবিও না আর হ দেবের না। কেন অনেকে বিদ্য কিন্তু হয়তো ধরতে চাইবে দেখো কি বললাম কিন্তু চিন তারপর যদি আপনি সাক্ষী দেন বা সার্টিফিকেট দেন তাহলে আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যার আপনার জ্ঞান নেই এটা খাবি না কিনা তাই বলছেন আল্লাহ কারণ যার সাক্ষী আল্লাহ দেননি তারা সুস্থ দেননি রকমের সাক্ষী আপনার আমার দেওয়া সাধারণ একজন মুসলিমের দেওয়া আল্লাহ সম্পর্কে মনগড়া কথা বলা বা নিজের পক্ষতে কথা বলা তবে তাই বলে কি তারা জান্নাতি না বলছেন জুন আলী মোহসেন আল মসিন তবে আহলি আহ জামাত যারা সৎ কর্মশীল নিষ্ঠাবান তাদের সম্পর্কে জান্নাতের আশা রাখেন এবং আল্লাহ রহমতের আশা রাখেন তারা জান্নাতি काज तार ए, इता आम सार्टिफिकट देवर सम्पर्क दरिल ने क्यों शुद्ध सहबराम सम्पर्क नरम परवर्ती सार्टिफिक अमुक शहीद शहीद मैं जाना मजलुम है मजलुम तो शहीद स्वप्न कहनी गार्थी आल्लह जी गेस्ट जो कर जाना तो शहीद बोल दलिल्नती बोल दलिल कल्लापर्म्सा कथा बोलाउट कला তাই বলছেন যে ভালো মানুষ সম্পর্কে এই উম্মতের যে কোনো ভালো মানুষ সম্পর্কে আল্লাহ রহমতের আশাবাদী হবে যে ইনশাআল্লাহ জান্নাতি কথা বলবেন জান্নাতি নিশ্চিত না আর যদি দেখেন যে তো পাপিষ্ট দেবেন ওর মতো পাপি কেউ আছে সে তো জানি আজকাল কিন্তু অনেকে বলে এরকম এটা আপনা বলার অধিকার নাই তবে আশঙ্কা যারা মন্দ কথা কাজে লিপ্ত হয়েছে তাদের সম্পর্কে আহলে সোনা জামাত কি করে আজাবের আশঙ্কা করে আর যারা বিষয়। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে বা সিরিয়ালে ফজিলতের ক্ষেত্রে কারণ আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে একটি কি আছে ও বয়ান ও তাফাউদ্দ সাহাবাহী একের অন্যের ওপর শ্রেষ্ঠত বা ফজিলতের বর্ণনা তো বলছেন যে আহলসল জামাত একরার করে বা স্বীকৃতি দান করে বা বিশ্বাস করে কি যা আমিরুল মোহামিন আলী ইবন আবি তালেব রাহাল থেকে মোতাওয়াতের সূত্রে বর্ণিত মোতাওয়াতের মানে বহু একবার স্পষ্ট প্রমাণিত বহু সূত্রে প্রমাণিত মোতাওয়াতের সবচাইতে শক্তিশালী সূত্র সনাদের ক্ষেত্রে আর তারপরে গাড়ি করেছিলাম কিছু গুলোতে আছে তো মোতাবাতের সূত্র বর্ণিত হয়েছে আলী রাজিয়া তালান থেকে এবং অন্যান্য সাহাবাইম থেকেও মিন এই বিষয়টি সোম্মা উমার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি নবী সাল্লামের পরে কেবকার তারপরে সোম্মা উমার তারপরে তৃতীয় স্তরে রাখেন উসমানকে চার নম্বরে রাখেন আলী রাজি আল্লাহ জামাত কামাদ আল্লাহ আসার যেমন বিভিন্ন হদিস গুলি বা আসার মানে সাহাবাহ প্রমাণ করি কামা আজমা সাহাবাতু যেমন খেলাফতির বিষয়টি আসলে তখন উমার রাজিয়া আল্লাহ কি করেছিলেন তরিকাটা কি অবলম্বন করেছিলেন জানাচ্ছে হম ছয় জন দশজন কেন বলছেন ছয় জন ছয় কি করেছিলেন दस्य छिष्ट सूरा मसाम मदिनारा साहब रही बाकी तरफ एक छे दू जन हम एक खिलाफ देवर मैं प्रस्ताव उठल ओसमान राज्य प्रस्ताव प्रस्ताव हम আলী রাজি আল্লাহ তালকে এই ক্ষেত্রে মোদিনার বিভিন্ন বাড়িতে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করার কাজটি করেছিলেন আব্দুর রহমান তারপরে তিনি দেখলেন যে উসমান রাজি আল্লাহ সমর্থকের সংখ্যা আলী রাজিয়া সমর্থকের চাইতে বেশি তখন ওসমান রাজি আল্লাহ কি করা হইলা যে উসমান বায়াতের ক্ষেত্রে আলীর আগে তিনি খলিফা হয়েছেন এরপর এজমা কার হয়েছে সাহাবাই খের এজমা ঐক্যমত রয়েছে আর এজমা কিন্তু একটি ধরেন শরীয়তের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 এই ক্ষেত্রে জেনে রাখতে হবে যে সাহাবাই যখন এজমা হয়ে গেছে যে তৃতীয় খালিফা হচ্ছেন আমাদের উসমান তখন খেলাফাতের ক্ষেত্রে তৃতীয় খালিফা হক খলিফা উসমান আর চতুর্থ খালিফা রাশেদ বারহাক আলী রাজন আর একটি মশলা কি বললাম ফজিলতের মশালা যে আওবাক ওমার তারপরে উসমান শ্রেষ্ঠ নাকি আলী শ্রেষ্ঠ এই বিষয়টিতে কিছু আহলে সন্নাথের ইতালাফ রয়েছে ওই কথা বলছেন মা অথা কিছু আহলে সম্পর্কে তারা মতবিরোধ করেছে তাদের ইখতলাফ হয়েছে কি বিষয়টি আফদাল যে তাদের দুইজন মাঝে কে উত্তম কিন্তু ইত্তলাফ হইল বাদা ইতিফাক ইম আলা তকদিমি বাকি ওমর হ্যাঁ তারা আবার সবাই একমত সমস্ত আহ একমত যে আউবাকার আগে আর তারপরে ওমান আর তারপরে এখন ওসমান না আলী তাহলে না। কেউ আহ সন্ন্যতের যে আলী আউবাকারের চাইতে বা ওমারের চাইতে শ্রেষ্ঠ এই কথা কেউ বলে না এই কথা আহ কেউ বিশ্বাস করে করেনি আর করেনা বোঝা গেছে যেটা রাফেজি শিয়ারা বলছে রাফিজ শিয়ারা। বলছেন রসুল এরপরে কি খলিব হয়তো খেলাফত হচ্ছে তারা কাছিস আহলে সন্ন্যাতের কিছু লোকের কি বিষয়ে ফজিলতের বিষয় উত্তম না আর এটি সঠিক কিন্তু কিছু যে আলি উত্তম ফজিলতের দিক থেকে ফাঁকাদ্দমা কমন এই বিষয়ে তিনটি মত রয়েছে দুটো মতো বন্ধ আরেকটি মত সেটা হচ্ছে যে আমরা কিছু বলবো না নীরব এটাও বলবো না ওটাও বলব এক দল আহ্ন যে তিনি আলীর কথা ওয়াকাদ্দ আলীন আর একদল আলী রাজিয়া তাল হকে প্রাধান্য দেশে বলছেন তিনি শ্রেষ্ঠ আর তারপরে উসমান ও কৌমন আর তৃতীয় দল নিরব থেকেছেন তা মানে কথা বলতে যে আমরা কিছু বলবোনা দুইজনের মাঝে ফজিলত দেব না উমার বলতাম আর তারপরে আমরা কে কাউকে কারো ফজিলত দিতাম না এগুলো তাদের এই ধরনের আলী তবে ইমর রাহ বলছেন আহলে সাল জামাতের এই বিষয়ে আহলি সন্ন্যতান ক্ষেত্রে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত আহলি সন্ন্যতরা একমত হয়েছে কিসের ওপর যে উসমান আলী রাজি আল্লাহ তালানহর চাইতে শ্রেষ্ঠ ওই যেই তরতী তাদেরকে আল্লাহ খালিফা বানিয়েছেন হ্যাঁ সাহাবাহামদের পরামর্শ ভিত্তিতে অর্থাৎ যেমন খেলাফতের ক্ষেত্রে তৃতীয় উসমান আজিয়াল তেমনি ফজিল মরজাদের ক্ষেত্রেও তৃতীয় স্থানে জি এই ছিল এমা বিবিনে তাইমা রহমা কথা مسلا مسا مسالت مسلاسمان ফ নেই যেমন সাহাবাহামদের কোন ইফ হয়নি যখন বায়াত হয়ে গেল উসমান রাজিয়া সাথে যারাও প্রস্তাব তুলেছিলেন আলী রাজিয়া জমা ছিল আহ সাল জামাতের এজমা এবং সাহবা খাদমা কি আল্লাহ আফ্লাহ এই উম্মাতে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর পরে আকার তারপরে ওমার আর তারপরে ওসমান খেলাফতের ব্যাপারে ওয়ালাফুফান ও আলী আফজাল তবে তারা ইফ উসমান এবং আলীর মাঝে কে বেশিটিতে তিনটি উক্তি নকল করেছেন তিনটি উক্তি যা সুনাল জি তারপরে তাই রহম্লা কোনটিকে প্রাধান্য দিয়েছেন হ্যাঁ যে উসমান হ্যাঁ যেমন খেলাফতে তিনি তৃতীয় তেমনি শ্রেষ্ঠত্ব তিনি উসমান হচ্ছে শ্রেষ্ঠ ওয়া তকদিম উসমান উসমানকে প্রাধান্য দিয়েছেন খেলাফতেও যেমন মত তেমনি এটাও ঠিক যে ফজিলত তিনি আগে অমরিন কয়েকটি কারণে কারণগুলি শুধু বয়ান করে দি যেটা এটা ছিল না তাইমের কথা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 ভালো জানতেন যে আলীর চাইতে তোরণামূলক সার্বিক দিক থেকে দেখলে উসমান হচ্ছে উত্তম কিছু কিছু দিক থেকে আলী শ্রেষ্ঠ সন্দেহ নেই যেমন আত্মীয়তার দিক থেকে হ্যাঁ জামাই দিক থেকে বুঝতে না আর ওসমানের দূরের আত্মীয় যদিও তারাও করাইসেন কেন্দ্র দূরের আর আলী হচ্ছেন বনু হাসিন এসব দিক থেকে তারি বম ফিলফুল খেলাফা তাদের তরতিবটা হবে ফজিল হতে যেমন খেলাফতে হতে তরতিব তিন নম্বর আল্লাহ তকদিমসমান করেছেন হচ্ছে যে শেষ বেস আহলে সন্ন্যত জামাত একমত হয়ে গেছে যে ওসমান আগে আর তারপরে আলী রদাহ আব্দর্কে শুধু বলে দি আব্দ আলী রাজিয়া আল্লাহ তালানহকে বলেছিলেন মোদিনায় ঘুরে ঘুরে খবর নিয়ে যে কাকে বানানো যায় খলিফা তারপরে বলছেন আলীক এমনি নজার তো আমার আর আমি লোকজনের অবস্থার দিকে আমি দেখলাম তাদেরকে দেখছি না যে উসমানের সমান কাউকে মনে করছে সবার ঘরে খবর টবর নিয়ে বললেন আলীকে যে দেখো আমি সবর খোঁজ খবর নিয়ে দেখলাম উসমানের মোকাবেলায় কাউকে রাখছে না তার মানে আপনি খালিফা হবেন না এখন খালিফা উসমানি হোক আবুব বলছেন না দেয় হ্যাঁ বিশেষ করে খেলাফতের ক্ষেত্রে যেখানে সাহবাই মশার করেছেন তাহলে তারা মহাজরিন আনসারদের মানহানি করল কথাটা বুঝেছেন সহজ কথা বুঝলেন না আমরা দুতিন তিনজন সাহেব যদি একটা সিদ্ধান্ত করে দিই আর তারপরে আপনারা বলেছেন না না এই সিদ্ধান্ত করলেন না করলেন এখন আমাদের খালি ফাকে হ্যাঁ ঠিক কিনা আর তারপরে যদি কেউ ইফতলাভ করে যে না ফজিলতের ক্ষেত্রে উসমান যাতে বেশি ফজিলত মর্যাদা দাঁড়া খালি তাহলে মানহানি করল না চাইতে বেশি ভালো হইত মানহানি হইল না হইল না অবশ্যই জি হ্যাঁ সখাদ মহাজিন আফজাল এটা প্রমাণ করিয়ে যে উসমান হচ্ছে বেশি শ্রেষ্ঠ কদ্দমুহত বাধ্যতামূলক করেননি তারা স্বাধীন এসেচ্ছাই তাকে পছন্দ করেছেন এবং আগে বাড়িয়েছেন মশ বাদা এই পরামর্শের ভিত্তিতে ওয়াকানা আলী রাজিয়া মিনজুম্লা আলী রাজিয়া আল্লাহ তারা ওইসব লোকদের অন্তর্ভুক্ত যিনি বায়াত নিয়েছেন তিনিও বায়াত সাথে আমি খলিফা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 আলোচনা আর সময় যথেষ্ট হয়ে গেছে এখানে শেষ করি ইনশা আল্লাহ তালা বাকি এই বিষয়ের সাথে কাছাকাছি সম্পর্কিত আরো সব মাসাইলগুলো আছে যেগুলি বর্ণনা করব ইনশা আল্লাহ আহলে বাইত এবং আলী রাজি আল্লাহ তালা আনহো আজ তিনি চতুর্থ খালিফায় বিষয়ে সম্পর্কে সুবাহর পাওয়া চুগেল